o mm -hmm. network the solution for humanity sallallahu alayhi wa sallam sallallahu alayhi wa sallam sallallahu, ala Muhammad, sallallahu alayhi wa sallam sallallahu, ala Muhammad, sallallahu alayhi wa sallam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 দেখছেন আপনাদের প্রত্যেককে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আলীমের জীবনের বরকতময় এই আয়োজনে সাদর স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ হ্যাঁ প্রসঙ্গ তো বলতে হয় ইতিহাস আমাদের সামনে একটু আলোচিত হওয়াই উচিত কারণ মুহাম্মাদুন সাল্লু তালা আলী সালেমের আগে এই পৃথিবীতে তারা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রেসালাত হয়ে এসেছিলেন এদের একজন আমাদের সামনে তুলে ধরেছে জন্ম নেওয়ার আগে ফেরাউন তৎকালীন মিশরের শাসন কর্তা স্বপ্নে দেখলো তার প্রাসাদ শুদ্ধ ধ্বংস হয়ে যাচ্ছে তার সেই বিখ্যাত স্বপ্ন ফেরাউন প্রেশান হয়ে গেল তারপর জ্যোতিষীর শরণাপন্ন হয়ে যখন জানল মনে ইসরায়েল থেকে উত্তিত অগ্নিশিকা তার প্রাসাদকে ধ্বংস করে দিচ্ছে তার মানে মন ইসরায়েল থেকে পুত্র সন্তান জন্ম নিয়ে তার রাজত্ব মিসমার করে দেবে ফেরাউন বিত সন্ত্রস্ত হয়ে পুত্র দেন কাউকে কন্যা দেন কাউকে পুত্র কন্যা দুটি মিলিয়ে দেন কাউকে কিছুই দেন না সুতরাং জন্মের আগে তো আর আটকাতে পারেনা তাই সে অর্ডার রাজ ফরমান জারি করলো জবাই করবে সকল নবজাতক পুত্রকে আর নবজাতক সাথে পুত্র হলে থাকবে আর কন্যা বেচে থাকতো ছেড়ে দিতম কথাটা কঠিন বিপদ কিন্তু এর মধ্য দিয়েও পৃথিবীতে পুত্র সন্তান হিসেবে জন্ম নিলেন মূসা আলী হিসালাম শুধু তাই না হিসেবে পরম শত্রুর গৃহে তাকে লালন পালন এসেছেন পরিবর্তনের ভিত্তিকে ফাউন্ডেশনকে ক্লিয়ার করে ঘোষণা করে দিলেন সোরাতোহাতে রবুল আলমিন সুন্দর করে বলেছেন অনেকগুলো সোরাতে তার আলোচনা হয়েছে সোরায়েতোহাতে অনেকটা বিস্তারিত যে একটু পরে একটু দেখে বন্ধু আমাদের সামনে এক এক করে তুলে ধরেছে তিনি যে মায়ের গর্বে জন্ম নিলেন ওই মায়ের জন্ম কোরআন রব্বুল আলমিন আমাদেরকে শুনিয়েছেন কারণ তার নানি ইমরানের স্ত্রী হান্না সন্তান গরবে আসার সাথে সাথে যা আছে সব তোমার জন্য উৎসর্গ করে দিলাম তোমার জন্য মানন করলাম কবুল করে নাও তিনি আশা করছিলেন পুত্র সন্তান জন্মাবে কিন্তু যখন প্রসব করে বরং ওই নবজাতক কন্যা সন্তানকে রব্বুল আলমীদের জন্য উৎসর্গ করে সমর্পণ করে তিনি ওই সময় দোয়া করেছিলেন হ্যাঁ আমার রব আমার এই নবজাতক কন্যা এবং তার থেকে যত বংশধর আসবে রব আলী তোমার কাছে থেকে এই কন্যা সন্তান এবং তার যারা তার থেকে জন্মাবে তাদের জন্যও তোমার কাছে শয়তান থেকে আশ্রয় যায় ঈশা আলী হিসালাম যে মা থেকে জন্ম নিলেন তার জন্মের সাথে সাথে ঈসা আলি হিসালামের নানি তার মা এবং জন্ম নিলেন তাও তুলে ধরেছেন নবজাতক জন্মের সাথে সাথে কথা বলেছেন বলেছেন আব্দুল্লা তুলে ধরেছেন মানে জন্মির সাথে সাথে আব্দুল্লাহ কারণ চুর্দিকে দুষ্ট দুরাচারী অথবা তোমার মাও তো বেবিচারিনী ছিল না স্বামীবিহীন তোমার পুত্র জন্মালো তারা কাছে দেখতে আসলো যতই কাছে আসতে লাগলো অভূতপূর্ব নবজাতককে দেখে আগ্রহ যত বাল্যালকের জবানি মুবারক আমি থাকি না আমাকে এবং জাকাতের ব্যাপারে আলমিনা নারী তার জন্মের আগে তার জন্মের ভিত্তি আর ফাউন্ডেশন রচিত হয়েছে কোরআন আল করিমের ভাষায় একটি ঘটনায় রব্বর আলমিন কোরআন আল করিমের নাম্বার সুরাতে আমরা প্রায় সবাই জানি আমরা এই এবং অন্ধকার যুগে নিকৃষ্ট সভ্যতাহীন দুরাচারী মানুষরাও তো হ্যাঁ লুলঙ্গ হয়ে দিনের বেলায় পুরুষেরা আর রাতের বেলায় উলঙ্গ হয়ে নারীরা অন্ধকার যুগেও করেছে আর ভালোবাসা ভূখণ্ডের মাখ্যাতুল মুায় খাবা করতে এটা দেখে তৎকালীন তৎকালীন বাদশাহ আবরাহা আল হাবাসী তার সহ্য হল না সে চাইল তার রাজধানী সানা আব্রাহা আল হাবাসী তৎকালীন যার রাজধানী ছিল সানা সানা নামে নগরী রয়েছে ও আব্রাহা করে কাহবাতুল মুশারফার বিকল্প হিসেবে ঘর বানালো সবাইকে আহ্বান করলো এখানে এসে তওয়াফ করো ইবাদত করো কিন্তু কোনো কাজ হলো না কেউ যায় না সে তখন প্রাগান্ডিত হয়ে ওই কাবাগরই ধ্বংস করে দিতে বিশাল হাতির বাহিনী নিয়ে অগ্রসর হলো আজকে আমরা অনেকেই ভালো মেয়ের বাবা হতে চাই অনেকেই ভালো মেয়ে পেতে চাই অনেকে ভালো স্ত্রী পেতে চাই অনেকে ভালো পুত্রবধূ পেতে চাই অনেকে নিজের বংশ উজ্জ্বল করার জন্যে ঘরের মধ্যে নববধূ আনতে চাই কিন্তু কাকে আনছি এটা চিন্তা করুক তো জন্মের সাথে সাথে যার জন্য শয়তান থেকে আশ্রয় চাওয়া হয়েছে এমন নাকি জন্মের আগের থেকে শয়তানের সাথে বসবাস যার জন্মের পর থেকে শানের সাথে বসবাস যার তাকে যে সাথে বসবাস তাকে দিয়ে কি হবে আর হ্যাঁ নিজেরা যদি ভালো চাই তাহলে জন্মের আগের থেকেই উত্তরাধিকারীর জন্যে বংশধরদের জন্য শয়তান থেকে পানা তবে বন্ধুগণ আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলছি তবে এটি ছোট্ট বিরতির পর amadir sathay thako sallallahu alaihi হাফেজ এব मान दिए चलम संसर्गे इसलामे मे ईदे नाम आदेश देख मे डबिन फेले মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামের নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সমে বিশ টিভি বাংলায় রিন তার জন্মের ফাউন্ডেশন বা ভিত্তি নির্দিষ্ট করে দিয়েছেন যে ফাউন্ডেশন বা ভিত্তির উপরে নবী এবং রসুল জন্ম নিয়েছেন এই ধারাবাহিকতায় মোহাম্মদ আলী হুসাল্লামের জন্য ভিত্তি রয়েছে আর হা এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম ইসেম নেমারিয়ামের কথা তিনি মা জন্ম নেওয়ার সাথে সাথে তার নানি তার মায়ের জন্য তার জন্য গর্বে জন্ম নিলেন ওই মায়ের লালন পালন বেড়ে ওটা আলমিন তুলে ধরেছেন শুধু তাই না কিভাবে আলি হিমাস্লাম জন্ম নিলেন তাও তুলে ধরেছেন নবজাতক জন্মের সাথে সাথে কথা বলেছে। قلت اني عبد الله قران الكريم سوره مريم قال عبد الله الكتاب وجعلني نبيا وجعلني مباركا ما دمت حيا يسعد بن مريم عليه السلام জন্মের সাথে সাথে বলেছেন আব কারণ দুষ্ট ছিল না উম কি বাগাইয়া তোমার মা ও তো বেবিচারিনী ছিল না স্বামীবিহীন তোমার পুত্র জন্মালো তারা কাছে দেখতে আসলো যতই কাছে আসতে লাগলো আমি একটি কিতাব নিয়ে এসেছি ও জালানি নবী নী করা হয়েছে আর আমাকে সালাত এবং জাকাতের ব্যাপারে ভালো ব্যবহার করতে আপনি আতিষ্ট বন্ধুগণ ঠিক এমনি মাহমুদাহ আলী হুসাল্লাম তার জন্মের আগে তার জন্মের ভিত্তি আর ফাউন্ডেশন রচিত হয়েছে একটি রচনা করেছে তা কিভাবে যুগ যুগ থেকে মানব আর দানবরা তো এমনকি অন্ধকার যুগে নিকৃষ্ট सभ्यता दूराचारी मानुषरा तवाफ कर दिनंग नारी अन्सार्राफार मानुष आग्रह और भलोबसा तवाफ करा सकले मतुलर यहाँ देखे तत्कालीन यमान तत्कालीन बादशा আবরাহা আল হাবাসী তার সহ্য হল না সে চাইল তার রাজধানী আল-হাবাসিী তৎকালীন সানকালীন যার রাজধানী ছিল সানাহ এখনও সানাহ নামে নগরী রয়েছে ওই সানাহাতে আবরাহা অতি সুন্দর করে কাহবাতুল মুশাররাফার বিকল্প হিসেবে ঘর বানালো সবাইকে আহ্বান করলো এখানে এসে তো ইবাদত করো কিন্তু কোনো কাজ হল না কেউ যায় না সে তখন প্রাগান্ডিত হয়ে ওই কাবাগরী ধ্বংস করে দিতে বিশাল হাতির বাহিনী নিয়ে অগ্রসর হল অগ্রসর হয়ে মাক্ষাতুল মোকাররমার উপকণ্ঠে মিনা এবং মুজদালিফা এর উপকণ্ঠে এসে সে তাবু কালো মাক্ষাতুল মোকাররমায় সকল অধিবাসীদের মধ্যে ভয় আর ত্রাস ছড়িয়ে পড়ল শুধু তাই না আবরাহার বিশাল হাতির বাহিনী মক্কা নগরীর সকল মানুষের মনে ত্রাস করল যিনি মক্কা নগরীর লিডার কাবাগরের রক্ষক তার উঠ তারা দখল করে নিয়ে গেল জুর করে নিয়ে গেল মক্কার সকল মানুষ ভয়ে সন্ত্রস্ত হয়ে গেল কাফের কুফার বুশেকরা আব্রাহার হাতির বিরুদ্ধে দেখা করার তিনি গেলেন ঐতিহাসিক বর্ণায় প্রমাণিত আব্রাহা আব্দুল মুতালিবকে দেখে অভিভূত হলো একই বিছানায় একসাথে বসল কথা বললো কিন্তু আব্দুল মুতালিব তিনি আব্রাহার হস্তির বাহিনীর যে টার্গেট কাবাগর ধ্বংস করার এই ব্যাপারে কিছুই বললেন না বরং তিনি তার কাছে আব্রাহার কাছে আব্রাহা আল হাবাসীর কাছে বললেন আমার উঠগুলো ফিরিয়ে দাও আমার পশু সম্পদটা ফিরিয়ে দাও আব্রাহা আশ্চর্যান্বিত হয়ে গেল সে বললো কি ব্যাপার তুমি শুধু উট চাচ্ছ কাবাগর ধ্বংস করছে কিছুই বলছ ঐতিহাসিক বর্ণায় প্রমাণিত আব্দুল মুতালিম নিঃসংকুচিত বললেন আনা রাব্বুল ইবিল আমি উটের মালিক তাই তোমার কাছে উট চাচ্ছি আর কাবাগর কাবাগরের মালিক একজন আসেন কাবাগরের মালিক তার ঘরটা রক্ষা করবেন কিন্তু এতেও আব্রাহার টনক ন না আব্দুল মুতালিব আব্রাহার কাছ থেকে নিজের উটগুলো ফিরিয়ে নিয়ে এসে কাবাগর ধরে কাবার দরজায় রাব্বুল আলমিনকে বললেন হে আল্লাহ তোমার ঘরটা তুমি রক্ষা কর দোয়া করলেন রাতি হিসেবে বিশ্ব নী মোহাম্মদ আর যার জন্মের পূর্ব ভিত্তি বুকে ইতিহাস গড়াবেন তিনি তার দোয়াটা কবুল করলেন আব্দুল মুতালিব নিঃসংকুচিত নিজের উঠ নিয়ে থাকলেন আর আল্লাহ ঘোর আল্লাহকে বললেন রক্ষা করতে রক্ষা করলেন আর কিভাবে রক্ষা করলেন কোরআন আল কালিমের ভাষায় আলমুকা নাই ধ্বংসের ষড়যন্ত্র কিভাবে আলম বললেন ওই বিশাল হাতির বাহিনীর উপরে বিশাল হস্তি বাহিনীর বিরুদ্ধে প্রেরণ করলেন ঝাঁকে ঝাঁকে পাকি যদি দুর্ভাগ্য আমাদের কেউ কেউ বলতে চান নয় আবাবিল মানে হলো তয়ের আবাবিলাকে দলে দলে আর ঝাঁকে ঝাঁকি দলে দলে ছোটো ছোটো চুড়ুই পাখির মতো ঝাঁকে ঝাঁকে দলে দলে আসা ওই তাদের মধ্যে কি ছিল তার মেহিম বিয় প্রক্রিয়াজারি কৃত প্রক্রিয়াজাতকৃত পাথর নিক্ষেপ করল ছোট ছোট পাখি আজকের বর্তমান বাস্তবতায় কল্পনা করলে যেন জেট বিমান বোমা নিক্ষেপ করছে ঝাঁকে ঝাঁকে আসা পাখি তাদের ঠুটে আর দুই হাতে বহন করে আনা প্রক্রিয়াজ পাথর নিক্ষেপ করলো হাতির বাহির উপরে ছোট ছোট পাখির ঠুট আর হাত থেকে পড়া ছোট ছোট প্রক্রিয়াজাতকৃত পাথরের দ্বারাই হস্তি বাহিনীর সবাই হয়ে গেল চর্বিত তৃণমূলের মতো তৃণমূল নেই উলট পালট ছিন্ন বিচ্ছিন্ন থাকে কিন্তু যদি আর চিবায় তাহলে কেমন হয় চর্বিত হয়ে গেল এই যে ঘটনা যখন ঘটল আর তা ঘটল মুজদালিফা এবং মিনার মধ্যবর্তী জায়গায় ওয়াদিয়ে মোহাসার বর্তমান সময়ে প্রায় পাঁচশত হাত এর মতো জায়গার মধ্যে সব জায়গায় ছড়িয়ে পড়ল। যে বংশের দোয় আল্লাহ কবুল করলেন যে বংশের পক্ষে আল্লাহ নিজে প্রতিরক্ষা দিলেন এই বংশটা কেমন কত সম্মানিত কত মর্যাদাময় ওই বংশের ব্যক্তিত্ব যার দোয়া কবুল হয়ে হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল তারই নাতি হিসেবে মাত্র ওই ঘটনার চল্লিশ দিন যেতে না যেতে জন্ম নেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিসাল্লাম মুহাম্মদ সাল্লামের জীবন জানতে তাই আসুন না ধারাবাহিক ভাবে আমাদের আয়োজনে আমরা সবাই শরীর থাকি তবে আজকে এই পর্যন্ত সামনে আরও দেখা হবেমতুল্লাহ আবার Allah Allahu alayhi wa sallam Allahu ala Muhammad sallallahu alayhi wa sallam sallallahu sallallahu alayhi wa sallam কখনও কয়েক ফোঁটা পানি একজনের ত্রিসকা মেটাতে পারে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 আপনাদের ডোনেশন জাকাত পাঠিয়ে দিন বিআরএস কে সমর্থন করুন ডোনেশন এবং যাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ রোড বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন দা রেট পিস টিভি মানবতার সমাধান